রহমান ইহিম আমরা কথা বলছি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণকারী কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম ভাই কিছু বিষয় নিয়ে তাদের প্রতি যে ত্রাণ এবং সহযোগিতামূলক আচরণ বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে এ বিষয়গুলো নিয়ে আমরা জানি গত পঁচিশে আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী এবং সেখানকার উগ্রপন্থী বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকদের যৌথ বর্বরতা অমানবিক আচরণ খুনা খুনি বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া নারী নির্যাতন ধর্ষণ শিশু হত্যা এবং এত পাশবিকতা বিভিন্ন গণমাধ্যমে যার চিত্র এসেছে অবর্ণনীয় সেসবের এক সম্মিলিত নির্যাতন ও বহিষ্কার নির্মূলীকরণ এর শিকার হয়ে তারা দলে দলে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সরকার নীতিনির্ধারকরা তাদের জন্যে অন্তত জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে এসে দাঁড়ানো আশ্রয় গ্রহণের নীতিগত সিদ্ধান্ত ব্যক্ত করেছেন এবং এর বড় করে আমাদের সরকার প্রধান রোহিঙ্গাদের জন্য প্রয়োজন হলে এক বেলা খেয়ে আরেক বেলা তাদের জন্য খাবার ভাগ বাটোয়ারা করে দেওয়ার মতো একটি উৎসাহ ব্যঞ্জক নৈতিক বাক্য উচ্চারণ করেছেন জাতীয় সংসদে আর এরপরই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তাদের সহযোগিতা এগিয়ে গেছে ২৫ আগস্ট থেকে সেপ্টেম্বরের এক দুই তারিখ এই সময়টা ছিল বাংলাদেশের মানুষের এই রোহিঙ্গা জনগোষ্ঠীর জনস্রোতকে বুঝতে পারা না পারার চার পাঁচ দিন কিন্তু এরপর থেকেই সহযোগিতার হাত जर पक्ष संप्रसारित होते थे विभिन्न श्रेणी विभिन्न महल व्यापक सहयोगित अंश्रहण करें गोटा सेप्टेम्बर मैं टेक्नाफ उखियाद मियान्मार सीमान जेखने रोहिंगा भाई बोंद कैम्पगुल अवस्थित ते प्राथमिक आश्रय से जगते दले दले हजार हजार मानुषे जा মানবিক মিছিলে পরিণত হয়েছে এই মিছিল এখনো বন্ধ হয়নি আজকে আমরা কথা বলছি দশই অক্টোবরে সহায়তার মিছিল বন্ধ হয়নি আবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মিয়ানমার সামরিক বাহিনী এবং মিয়ানমারে অবস্থানকারী বিভিন্ন পর্যায়ের অত্যাচারী বাহিনীর অত্যাচারও বন্ধ হয়নি নির্যাতন হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর সেখান থেকে মানুষজন এসে এখানে আশ্রয় নিচ্ছেন দলে দলে হাজারে হাজারে রোহিঙ্গা ভাই বোনরা এখানে আসার পর তাদেরকে সহযোগিতা করার ব্যাপারটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জের মতো কারণ তাদের সঙ্গে কোনো কিছুই ছিল না তাদের খাদ্য সহযোগিতা নগদ অর্থ সহযোগিতা পোশাক আশাক চিকিৎসা এজন্য যারা সহায়তা দিতে গিয়েছেন তথ্যের ঘাটতি থাকলেও নানাভাবে তথ্যের সমন্বয় করে ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরামের নেতৃত্বে প্রতিনিধিত্বে সারা বাংলাদেশের মানুষের অংশগ্রহণ সেখানে ছিল তাবলিক জামাতের ভাইদের মাধ্যমে অংশগ্রহণ ছিল আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেখানে তাদের সহায়তা নিয়ে গিয়েছেন বিভিন্ন সামাজিক সংস্থা গিয়েছেন এবং আমাদের দেশে অবস্থানরত পশ্চিমা বিশ্বের আন্তর্জাতিক কিছু এনজিও সহ মুসলিম বিশ্বের মদতপুষ্ট কিছু এনজিও সেখানে কাজ করছেন আমাদের স্থানীয় ইসলামী কিছু এনজিও সেখানে কাজ করছে। তাদের প্রতি প্রথম সহযোগিতার ব্যাপার ছিল খাদ্য নগদ অর্থ চিকিৎসা অব্যাহতভাবে এগুলো চালিয়ে যাওয়া হয়েছে আর আরেকটি বড় ব্যাপার ছিল তাদের জন্য স্যানিটেশনের ব্যবস্থা করা টয়লেটের ব্যবস্থা করা পানীয় জলের ব্যবস্থা করা আমরা যতদূর দেখেছি অল্প অভিজ্ঞতায় সেখানে দু থেকে তিন দিন অবস্থানের মধ্য দিয়ে যে বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ গিয়ে কেউ দশটা কেউ ২০টা কেউ পঞ্চাশটা কেউ একশোটা টিউবওয়েল গেড়ে দেওয়া টয়লেট করে দেওয়া বিভিন্ন ক্যাম্পে এভাবে তাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণের একটা চেষ্টা চলেছে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষ থেকে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে দুবার সেখানে ত্রাণের সফর করার সুযোগ হয়েছে সেখানে একটি সফরে আমি উপস্থিত ছিলাম রিসাৎসুল ইসলামের এই অংশগ্রহণ এটা আমরা আল্লাহর কাছে সুক্রিয়ার একটা ব্যাপার মনে করি বহু বহু কাফেলা বহু মাদ্রাসা মসজিদ দিনদারুলামায় গ্রাম ব্যবসায়ী মহল পেশাজীবী যারা এখানে অংশ নিয়েছেন তাদের ইসলামেরও খুব সামান্য কিছু অংশগ্রহণ ছিল নগদ অর্থ পোশাকটি শিশু খাদ্য ঔষধ এবং এর পাশাপাশি স্থাপনা হিসাবে পাঁচটি মসজিদ সাতাইশটিউব এবং একুশটি টয়লেট সেখানে নির্মাণ করে দেওয়া হয়েছে যেন ক্যাম্পে অবস্থানকারী ভাই তাদের জরুরতগুলি পুরা করতে পারে আজ পর্যন্ত এসে ব্যাপক চাহিদা পূরণের ভিত্তিতে এতটুকু অন্তত বলা যায় যে প্রাথমিক যে বিশাল একটা হাহাকারের অবস্থা ছিল সেটা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তুলনামূলক একটু কমে এসেছে যদিও এখনো মানুষের স্রোত আসছে নির্যাতিত মানুষের স্রোত এখনো বন্ধ হয়নি এবং যারা এসেছেন তাদের ব্যাপারে বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক আমরা তাদেরকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অথবা বোঝার জন্য শরণার্থী শব্দটাও ব্যবহার করতে পারি সেসব ভাইদের জন্যে আরো যারা সহযোগিতা নিয়ে যাচ্ছেন এখনো যাচ্ছেন তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন ঘাটতি অভাব পূরণের চেষ্টা করছে। আমরা গত কয়েকদিন যাবৎ যেটা দেখেছি এই অক্টোবর মাসের শুরু থেকে ত্রাণ তৎপরতা এবং সহযোগিতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শৃঙ্খলা সরকারের পক্ষ থেকে সেখানে আমাদের সামরিক বাহিনীর কয়েকটি গ্রুপকে পাঠানো হয়েছে তারা তাদের কাজ করছেন এবং বিভিন্নভাবে শৃঙ্খলা আনার ক্ষেত্রে চেষ্টা করছেন আমরা এই পর্যায়ে এসে ত্রাণ তৎপরতা সহযোগিতা এবং সদ্য ঘোষিত সরকারি কিছু নীতি আইনকানুন ব্যবস্থাপনা এগুলোর ক্ষেত্রে আমরা কয়েকটি কথা প্রস্তাব আকারে আমরা পেশ করতে চাই প্রথমত যে যারা আমরা এখন সহযোগিতা করতে যাচ্ছি এবং সামনে যাব তাদের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ইতিমধ্যে সরকার যে ব্যবস্থাপনাগুলো নিয়েছেন শৃঙ্খলার ক্ষেত্রে এর সঙ্গে নিজেদের সমন্বয় করে নেওয়া তথ্যগুলো সংগ্রহ করা তাদের সহযোগিতা নেওয়া এবং সে হিসেবে কাজ করা আর আমরা সরকারের নিয়োজিত যে সব ভাই এবং কর্মী ও বাহিনীগুলো রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব যে এতদিন পর্যন্ত যারা ব্যাপকভাবে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা নিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন ছোট ছোট দল গ্রুপ তাদেরকেও নীতির মধ্য থেকেই আস্থায় নিয়ে সহযোগিতা করতে দেওয়ার ক্ষেত্রে একটা সহযোগিতামূলক আচরণ করা যেন এখানে অনাস্থা কিংবা আতঙ্কের কোনো পরিবেশ বিরাজ না করে আমরা গত কিছুদিন আগে শৃঙ্খলা আনয়নের জন্যেই হয়তো কিছু ধরপাকর এবং পরে ছেড়ে দেওয়া এমন ঘটনাও দেখেছি এর জন্য আমরা যারাই ত্রাণ জন্য সেখানে যাচ্ছি এবং যাচ্ছেন সামনে দেশ থেকে দেশের বাইরে থেকে আমরা প্রত্যেককে অনুরোধ করব সরকারি নীতি এবং আইনকানুন কানুন মেনে সেখানে সহযোগিতা করার চেষ্টা করা আমরা দ্বিতীয় যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে ত্রাণ ক্ষেত্রে সমন্বয় করা অনেক জায়গায় এমন হচ্ছে যে একই কাজ একই ক্যাম্পে ব্যাপকভাবে করা হচ্ছে সরকারি উদ্যোগ একরকম আর যারা একদিন দুদিনের জন্য সেখানে গিয়েছি তারা হয়তো এক ধরনের প্রস্তুতি নিয়ে গিয়েছি তো ক্ষেত্রে চাহিদা এবং আমার সরবরাহ আমার সহযোগিতার মনোভাব ক্ষেত্রে সমন্বয় করলে ফায়দা এবং উপকার বেশি হবে যাদের জন্যে আমাদের এই সহযোগিতার পদক্ষেপ তাদের উপকার বেশি হবে এক্ষেত্রে সমন্বয়ের চেষ্টা করা আমরা তৃতীয়ত যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে তথ্য সহযোগিতার একটি পরিবেশ তৈরি করা এটি সরকারিভাবেও হতে পারে বেসরকারিভাবেও কোনো কোনো গ্রুপে উদ্যোগ নিতে পারেন যে কয়েকটি ক্যাম্প রোহিঙ্গাদের রয়েছে টেকনাফ থেকে উখিয়া জুড়ে এবং বান্দরবনের কিছু কিছু অংশে সেখানে কোথায় কি ধরনের সমস্যা বেশি বা ব্যাপক এমন কি সহযোগিতা আমাদের গণমাধ্যমগুলোও তথ্য দিয়ে করতে পারেন যে এখানে খাদ্যের ঘাটতি রয়েছে এখানে স্যানিটেশনের সমস্যাটা প্রকট এখানে স্বাস্থ্যের সমস্যাটা প্রকট এরকম তথ্য আসতে থাকলে যারা দূর থেকে গিয়ে সহযোগিতা করতে যাবেন তারা তথ্য পেলে সহযোগিতাটা যথাযথভাবে করতে পারবেন এজন্য সরকারি কিংবা বেসরকারি অথবা মিডিয়ার ভাইয়েরা গণমাধ্যমের সঙ্গে জড়িত ভাইয়েরা ত্রাণ তৎপরতায় উদ্দীপ্ত মানুষকে যথাযথভাবে পদক্ষেপ নেওয়ার সহযোগিতার জন্য এ তথ্যগুলো পূরণের চেষ্টা করতে পারে। আমরা চতুর্থত যে কথা বলতে পারি সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক কোন রকম নিরুৎসাহমূলক পরিস্থিতির সৃষ্টি যেন করা না হয় ত্রাণ এবং সহযোগিতার ক্ষেত্রে ক্ষেত্রে মনোযোগ দেওয়া এবং সতর্ক থাকা এবং পূর্ণ সজাগ একটা অবস্থান বজায় রাখা কারণ যারা আজকে হাজার হাজার মানুষ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে অর্থ নিয়ে খাদ্য নিয়ে পানির ব্যবস্থা নিয়ে চিকিৎসা নিয়ে সেখানে যাচ্ছেন যদি নিরুৎসাহ ব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি হয় সন্দেহ সংশয় অনাস্থার একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয় তাহলে সহযোগিতামূলক এই আচরণের ক্ষেত্রে বড় রকমের একটা ব্যাঘাত এবং সংশয়ের সৃষ্টি হতে পারে বলে আমরা আশঙ্কা করি আমরা এরপর যে কথা বলতে পারি সেটি হচ্ছে যে সামনে শীতের মৌসুম আসছে শুরু হয়ে গেছে অলরেডি তো শীতের সময় সম্পূর্ণ ভিন্ন রকম কিছু প্রয়োজন তাদের সামনে চলে আসবে শীতের কাপড় কম্বল খুব ন্যূনতম শীতের যে আয়োজন এতদিন পর্যন্ত শীতের প্রকোপটা ছিল না আমরা এক ধরনের ত্রাণ ক্ষেত্রে মনোযোগী ছিলাম তাদের প্রয়োজনও এরকমই ছিল কিন্তু সামনে শীত আসছে হিসেবে এই বিষয়েও সামনের দিনগুলোতে যারা ত্রাণ চালাবেন তারা যদি মনোযোগী থাকেন তাহলে আরো সুন্দর হবে এবং কাজগুলো আরো পরিণত হবে এবং গোছালো হবে বিশেষত তাদের জন্য কল্যাণকর হবে আমরা ষষ্ঠত যে কথা বলতে পারি সেটি হচ্ছে ত্রাণ তৎপরতা আমরা যাদের জন্য নিয়ে যাচ্ছি সেখানে প্রায় শতভাগ মানুষ মুসলমান অল্প কিছু হিন্দু ভাই সেখানে এসে আশ্রয় নিয়েছেন কয়েকশ তাদের জন্য তাদের উপযোগী বিশেষ কিছু ব্যবস্থা থাকতে পারে কিন্তু প্রায় শতভাগ মুসলমান হিসেবে তাদের বাচ্চাদের লেখাপড়া শিক্ষা মসজিদ নামাজ এগুলোকে আমরা শুধু ধর্মীয় তৎপরতা হিসেবে যদি না দেখি বরং তাদের মানবিক প্রয়োজন তাদের সাধারণ প্রয়োজন জীবনযাত্রাগত প্রয়োজন হিসাবে দেখা হলে তাহলে এই ক্ষেত্রগুলোতে যে সব সহযোগিতা দেওয়া হচ্ছে যে সব আয়োজন করা হচ্ছে সেখানে নতুন কোনো প্রশ্ন এবং সংশয়ের সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি কারণ এখানে ইউনিসেফের কাজ আছে ব্র্যাক কাজ আছে ধর্মপ্রাণ মানুষেরও কাজ এবং ত্রাণ সেখানে প্রতিদিন ব্যাপক পরিমাণে সেখানে যাচ্ছে এজন্য কোন রকম সন্দেহ সংশয় বিরোধ এবং মতাদর্শিক দ্বন্দ্বের ক্ষেত্র তৈরি না হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আমাদের নীতি নির্ধারক বিশেষত যারা ময়দানে কাজ করছে সরকারের প্রতিনিধি হয়ে তাদের সমন্বয়মূলক পদক্ষেপ সুন্দর পদক্ষেপ যেন থাকে আমরা সে বিষয়ে সকলের মনোযোগ আকর্ষণ করব আমরা সপ্তমত যে কথা বলতে পারি সেটি হচ্ছে রোহিঙ্গা ভাই বোনরা আজকে বাংলাদেশে শরণার্থী অফিসিয়াল ভাষা যাই হোক আশ্রয় গ্রহণকারী বাস্তব সমাধান তো এটাই যে তারা ফিরে যাবেন তাদের মাতৃভূমিতে তাদের মাতৃভূমি হচ্ছে মিয়ানমারের রাখাইন তারা এখানে দীর্ঘকাল থাকবেন আমাদের অংশ হয়ে যাবেন এটা আমাদের কারোরই প্রত্যাশা নয় আমরা এটা চাই না সম্ভবত তারাও চায় না কিন্তু যেহেতু এটা একটা রাজনৈতিক সমাধানের বিষয় আন্তরাষ্ট্রীয় সমাধানের বিষয় সেজন্য আমরা এটা বলতে পারছি না যে সমাধান কালকে হবে অথবা এ কথাও বলতে পারছি না যে সমাধান হতে হতে বিশ বছর লেগে যাবে এজন্য আমাদের উদ্যোগগুলো দীর্ঘমেয়াদি যদি নাও হয় এতটাই স্বল্প মেয়াদি হলে চলবে না যে কালকেই সমাধান হয়ে যাবে আমরা স্বল্প দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিতে পারি এবং তাদের নাগরিক মানসিক এবং জীবনযাত্রাগত বিভিন্ন সহযোগিতা করতে পারি আর সর্বশেষ আমরা সকলের ক্ষেত্রে যারা সেখানে বিভিন্নভাবে সহযোগিতা করছি সংস্থাগতভাবে ব্যক্তিগত উদ্যোগে প্রাতিষ্ঠানিকভাবে তাদের সকলের কাছে আমরা বিনীতভাবে আবারও এই প্রস্তাব পেশ করছি যে আগত রোহিঙ্গা ভাইবন্দের ধর্মীয় শিক্ষা দীক্ষা এবং বিশেষত তাদের নৈতিক শিক্ষা তাদের কাউন্সিলিং তাদের হিম্মত এবং মনোবল বৃদ্ধি তাদের মাতৃভূমির প্রতি তাদের আকর্ষণ এবং মনোযোগ সৃষ্টি করা মায়া মহব্বত বাড়িয়ে তোলা এবং তাদেরকে জাগ্রত করা আর তাদের মানবিক ও নৈতিক শিক্ষা এবং মানকে বৃদ্ধি করা এগুলোর ক্ষেত্রে যদি আমরা মনোযোগ দেই তাহলে যতদিন তারা এখানে থাকুন তাদের যদি ধর্মীয় শিক্ষা সাধারণ জাগতিক শিক্ষা নৈতিক এবং মানবিক উৎকর্ষের শিক্ষা এবং তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার প্রেরণা জাগ্রত রাখা যায় আর তাদের এই ক্যাম্পের অবস্থানের দিনগুলোর ক্ষেত্রে যে সব প্রয়োজন তাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে আমরা ভাগাভাগি করে আন্তর্জাতিকভাবে যারা সহযোগিতা করবেন তাদের সহযোগিতা সরকার যতটুক পারবেন সরকার করবেন এবং নাগরিক পর্যায়ে এতদিন যেভাবে চলে এসেছে বিভিন্ন সময়ে যদি আমরা মনোযোগ বজায় রাখি তাহলে অন্তত এতটুক হবে লাখো লাখো মানুষ লাখো লাখো মুসলিম ভাই বোন বিপন্ন অবস্থায় আমাদের দেশে অবস্থানকালীন নতুন কোনো মানবিক এবং জীবনযাত্রাগত বিপন্নতার শিকার হবেন না অন্তত তাদের সামনে আমরা একটি মর্যাদাপূর্ণ অস্থায়ী সংকটকালীন সময়ের জন্য একটি সুন্দর সময় উপহার দেওয়া বাঁচার মতো সময় উপহার দেওয়া পরিপালন পরিচর্যা সুস্থতার সময় উপহার দেওয়ার চেষ্টা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এটা আমাদের উপর অনেক বড় দায়িত্ব আমরা যেন সুন্দরভাবে তাদের জন্য কল্যাণকর হয় কোনো ধরনের বিরোধ অসমন্বয়ে পারস্পরিক সন্দেহ সংশয় এগুলোর বাইরে থেকে কল্যাণকর সহযোগিতামূলক একটা পরিবেশের মধ্য দিয়ে তাদের সেবা এবং ত্রাণ চালিয়ে যেতে পারি এটা আমাদের জন্যেও সৌভাগ্যজনক হবে আর আমাদের আশ্রয় গ্রহণকারী ভাইবন্দের জন্যও কল্লান কল্যাণকর হবে আল্লাহ আমাদেরকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন ওয়াকুদ্দান